বারা রজি আল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লামকে খুদ্বা দিতে শুনেছি তিনি বলেছেন আমাদের আজকের এ দিনে আমরা যে কাজ প্রথম শুরু করব তা হলো সালাত আদায় করা অতপর ফিরে আসব এবং কুরবানি করব। তাই যে এরকম করে সে আমাদের রীতি সঠিকভাবে মান্য করল